মানবতা সমাধানো অল্লাহ অ সম্মান দর্শক বৃন্দ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করে তিনি জন আমাদেরকে পথে দাড়ি হিসাবে গ্রহণ করেন কারণ যারা তার পথে দাওয়াত দেয় তারা সবচেয়ে ভালো মানুষ নবী এবং রাসুলগণের উত্তরসূরি নবী এবং রাসুলগণ ভালো পথ দেখিয়েছেন তাদের পথে যারা চলবে তারাও ভালো পথে চলছে তাই স্বাভাবিক দর্শকবৃন্দ আমরা আল্লাহ পথে যারা দাওয়াত দিচ্ছেন বিভিন্ন ভাষায় তার মধ্যে বাংলা ভাষার মধ্যে যারা বিখ্যাত তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছিলাম আমরা আহ্বান করেছিলাম ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহিকে এই অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা তা শেয়ার করার জন্য এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কিভাবে আল্লাহর পথে এবং সে পদ্ধতি আমরা আলোচনা করছিলাম এর আগে যে কিভাবে একজন ছাত্র বিশেষ করে যিনি শরীর শরীর জ্ঞান অর্জন করবেন তার কি কি আদর বাখলাগ থাকা উচিত যাতে করে এটা গ্রহণযোগ্য হতে পারে বলছিলেন যে প্রথম যে উচিত তার মধ্যে আসবে যে কোনো ধারাবাহিকতা আলোচনা এই বিষয়টা দিয়ে যদি শুরু করা যায় যে অর্জন করা এটা একটা বিশাল একটা কাজ এটা মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ এবং এটা একটা ইবাদা আসলে তো ইবাদা কারণ ইসলামের মূল কাজটা শুরু হয় যে জন্য আমরা ইমাম বখারি দেখে তিনি বলেছেন বাবু তিনি বলেছেন অধ্যায় বা এলমের পরিচ্ছেদ তাকে প্রস্তুত করে ফেলবে এরপরে এই জ্ঞান অর্জনের জন্য যে আদাব গুলো তখন তার জন্য সেটা সহজ হবে এবং তার জ্ঞানের মধ্যে আল্লাহ বরকত দেবেন আমরা এরপরে যে বিষয়গুলো মানে দেশটি আকর্ষণ করবো সেটা হচ্ছে তিনি প্রায়রিটি নির্ধারণ করবেন যে কোন বিষয়গুলো তিনি মাদ্রাসায় ভর্তি হন তাহলে সেখানে তো নলেজ স্ট্রাকচার হয়েই আছে বিভিন্ন ক্লাস বাই ক্লাস বাইস আর যদি ইনফরমালই কেউ জ্ঞান অর্জন করেন সেখানেও দেখা যাচ্ছে যে এই ইনফর্মাল বা অনানুষ্ঠানিক জ্ঞান বা কোর্সগুলো আমাদের দেশে এত নয় যে তিনি চিন্তা করবেন কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন এটা ইন্টারনেট বেসড কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা আছে যেমন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি সেখানে ডিপ্লোমা কোর্সগুলোর ক্ষেত্রে প্রায় বিশটার মত ডিপ্লোমা কোর্স আছে আপনি হয়তো আকিদা দিয়ে শুরু করলেন বা অন্যটা দিয়ে শুরু করলেন ক্ষেত্রে আমরা বলব না আপনি আকিদা দিয়ে শুরু করেন আর এছাড়া মানে বাস্তবিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি কোনো সাইখের কাছে কেউ মোলাজামাত করতে চান কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অনেক শুক্রবার করেন শনিবার করেন বিভিন্ন আলহামদুলিল্লাহ করবেন সেখানে কখনো আসবে কখনো হাদিসের কথা আসবে কখনো ফেকার কিছু মশাল আসবে অসুবিধা নেই তাতে কিন্তু এখানে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে অনানুষ্ঠানিক এলেমের ক্ষেত্রে তারা আকিদার এলেমগুলোকে বুঝতে শিখবে হাদিস গুরুত্ব বুঝতে শিখবে কোরআনের গুরুত্ব বুঝতে শিখবে এবং কোরআন হাদিস ভিত্তিক কিভাবে হতে পারে আর এখন আরেকটা সুযোগ আছে আপনার এবং আমাদের দেশের আরো বড় বড় শাহ যারা আছে জাহাঙ্গীর ইব্রাহিম ডক্টর সাইফুল্লাহুল্লাহ মেদানী আকরাম উজ্জামান লেকচারগুলো আমরা দেখছি যে বিভিন্ন ইয়াতে পাওয়া যায় তো তার মানে হচ্ছে যে এখন ঘরে বসেও অডিও লেকচার শোনার মধ্যে শিখতে পারা যায় আর যারা আরবি জানেন তারা তো সেসব মাসাইকদের ক্লাস গুলো এখন করতে পারেন যারা এখন দুনিয়ায় নাই শেখ বিন এর প্রচুর শত শত লেকচার আছে এবং এগুলো ইউটিউবে পাওয়া যাচ্ছে এগুলো ডাউনলোড করা যাচ্ছে শেখ বাজ র ইভেন শেখ আলবানি রাহমা তাদের এবং আরো অনেক বড় বড় শেখদের যারা এখনো জীবিত আছেন বা যারা হয়তো কিছু কাল আগেও চলে গিয়েছেন তাদেরও কিন্তু ছাত্র হওয়ার সুযোগ আছে আর আমি আরেকটা জিনিস দেখেছি এখানে যেমন আপনি যদি যান তাহলে বিগত পঁয়ত্রিশ বছর বা তার বেশি সময় ধরে যত হালাকাগুলো হয়েছে মসজিদ নবীতে সবগুলো রেকর্ডের অবস্থা আছে আমি যারা ইন্তকাল করেছেন সে বহু আগে যেমন শেখ মহমিনা সঙ্গিতি মর্শ থেকে নিতে গেলে কি দিলে আমরা সবগুলো দিয়ে দিতে পারবাইটে আমার মনে হচ্ছে লক্ষ্য ছাড়িয়ে যেতে পারে এরকম এগুলো আমরা যদি অবসর মানে একটু ডিজাইন করে তাহলে কিন্তু আমাদের ওই যে আমি যেটা বলছি যেমন সবগুলো আপনি সবগুলো শুনতে পারছেন আর আমি নিজেও বাংলাদেশে রমদাতুল হক হালাকা করে থাকি এবং এর অধিকাংশ হালাকাগুলো এবং সেটা ওয়েবসাইটে পাওয়া যায় তো এইভাবে আমরা নলেজটা সেক করতে পারি এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবচেয়ে থেকে শিখবে কারণ তিনি তার কাছে জিজ্ঞেস করে মানে স্টুডেন্ট অফ নলেজ তিনি তাকে জিজ্ঞেস করে জানতে পারছেন কোনটা মানে বুঝতে না পারলে বুঝার জন্য সরাসরি অর্জন করা হয় আমরা সেটাই প্রিফার করি এবং আমরা মনে করি যে তালাক্কি করার পাশাপাশি অতিরিক্ত হিসেবে। সময় সময়গুলোতে কিছুটা শোনা যায় এই দুটো যদি এক্ষেত্রে থার্ড যে বিষয়টা আমি করব সেটি হচ্ছে মানে এই শিক্ষা নিতে গিয়ে তিনি কিভাবে তা আমল করবেন সাহেবদের সাথে তার বা ওলামাদের প্রতি তার ধারণাটা কেমন হবে স্বাভাবিক নলেজ বা তলেবুল আলম তিনি দেখা যাচ্ছে অন্যদের সমালোচনা করা শুরু করেন এবং অন্যদেরকে ডিফিউট করেন অন্যদেরকে ছোট খাটো উল্লেখ করেন এবং তাদেরকে অপমান করার চেষ্টা করেন তারা ভুল তারা এসে এখানে আমাদের একটু দেখতে হবে এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্টাচার সকল আলেম আলেমদের মধ্যে কে ভুল করলেন আর কে ঠিক করলেন একজন প্রাথমিক শিক্ষার্থী সেটা যাচ করবেন না গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ তিনি যাজ করবেন অবশ্যই এই হিসাবে যে যার কাছে তিনি শিখতে যাচ্ছেন তিনি যেন বেদাতি না হন তিনি যেন সেরেকের মধ্যে লিপ্ত না থাকেন তিনি যেন ভুলকে শুদ্ধ না বলেন শুদ্ধকে ভুল না বলেন এটা যাচ করে তিনি শাহদের কাছ থেকে নেবেন কিন্তু তারপরে সমানে যাকে তাকে যেভাবে ইচ্ছা বলবেন এটা বন্ধ করার কথা আমরা বলছি তাহলে তিনি সহি শাহেকদের কাছেই পড়বেন সেটা ঠিক আছে আর ওলামাদেরকে এজমালি ভাবে সংক্ষিপ্ত ভাবে তিনি সম্মান সকল ওলামাদেরকে সম্মান করবেন জীবিত মৃত সকলকে আর যেহেতু তিনি কারোর অন্ধ অনুকরণ করবেন না এই তিনি যাদের যে ভুলটা ধরা পড়ে দলিলের ভিত্তিতে সেটাকে রিজেক্ট করবেন তিনি সেরেক্ট করবেন তিনি বেদাৎকে রিজেক্ট করবেন তিনি যে কোনো ভুল বিষয়কে রিজেক্ট করবেন তিনি যদি সাহি হাদিসের আমল পাওয়া যায় সেক্ষেত্রে আমলকেও রিজেক্ট করবেন যেহেতু সাহি হাদিসের আমলটা পাওয়া যাচ্ছে এই পদ্ধতিটা তিনি ফলো করবেন বাট কাউকে আহত না করে কারো আক্রমণ না করে তারা বিশ্ববিখ্যাত সব স্কলারদের কে তারা জাহাজ করতে থাকে এবং কে কম জানে কে বেশি জানে কে হক ইত্যাদি নানা ধরনের ইভেন সহি ধ্বংস ভান করে কারণ জাতির যে আস্থার জায়গা ছিল ওলামা সে ওলামা দের কে তারা জাতির কাছে পচিয়ে দেয় এবং বিতর্কিত করে ফেলে কারণ সাধারণ মানুষের অবস্থা সাধারণ মানুষ যখন দেখে জি আরেকটা ভালো জানতাম তারা দেখা মুখোমুখি দাঁড় করিয়ে দেখা যায় আমি শালা বিরতির পরে মহতারাম আপনার কাছ থেকে একটু উদাহরণ শুনবো এবং আলোচনা আরো দীর্ঘায়িত মনে হচ্ছে তো আমরা একটু বিরতি যেতে হচ্ছে সময় দর্শক আমরা মহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছিলাম বিশেষ করে তলব আলমের চরিত্র কেমন হওয়া উচিত একজন জ্ঞানী যে দিন শিখবে তার কেমন আখলাখধারী হওয়া উচিত সেটা শিখছিলাম আমরা সারা বিরতির পরে আবার এসে তার কাছ থেকে শুনবো ততক্ষণ আমাদের সাথে থাকুন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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেলক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 देखुन, देख अर्धांगिनी नांगी रविवार आप रे साचार सकाल साढ़े नीच टी सुल्लाहर आलो के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 दर्शक बंदुपुर फिर मोहतराम का আলোচনা জানতে চাই বিশেষ করে কিন্তু যাদের কাছ থেকে শিখছে না কমন ভাবে তাদের প্রতি একটা একটা শ্রদ্ধা থাকবে শ্রদ্ধা থাকবে সকল আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে আলেম নামে যারা আছেন তাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে তিনি করবেন না হচ্ছে যে তিনি কারো মধ্যে যদি বাতিল থাকে সে বাতিল কে তিনি অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ সে ভুলকে সে বেদ আত কে সেপ্ট করবেন করবেন না চতুর্থ তো হচ্ছে তিনি নিজে বিনয় হবেন জি জ্ঞান মানুষকে বিনয় করে জি জি জি যে যত জানে সেভাবে জি জি জি এটা কিন্তু একটা সত্য কথায় আর যে যত কম জানে সেভাবে জানে দেখা যায় আমার একটা উদাহরণ মনে করছে দাদি বলতেন যে গাছ যেটাতে ফল বেশি ধরে যায় নুয়ে যায় হ্যাঁ আর যেটা ফল ধরে না একদম মানে থাকে থাকে আর আমরা দেখেছি আল্লাহ সাক্ষী দিচ্ছেন আর তার সবচেয়ে প্রিয়তমার স্ত্রী বলছে আজকে আমরা কেন শিখছি এই শেখাটা যদি আমাদেরকে আখলাখ না শেখায় এই শেখাটা যদি আমাদেরকে বিনয় না করে এই শেখাটা যদি আমাদেরকে শ্রেষ্ঠ মানুষে পরিণত না করে এই এইখাটা যদি আমাদেরকে পরিণত না করে না করে। সুন্দর আচরণ আচরণকারী হিসেবে অভিহিত না করে তাহলে এই তো আমাদের ব্যর্থ হয়ে যাবে মানুষ ভাববে দেখো ইসলামিক শিখছে আর কি অহংকারী তার ভাবই আলাদা তার আচরণ রুড়ো কঠোর হৃদয় সম্পন্ন তার সাথে বসলে কেমন দূর দূর লাগে এর কারণ আমরা নিজেরাই এজন্য আমাদের যারা আজকে ছাত্ররা ইসলামের দিকে আসছে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা তাদের জন্য দয়া করি আল্লাহ জন্য তারা ইসলামকে সঠিকভাবে দিনকে বুঝতে পারে এবং দিনের জ্ঞান অর্জন করতে পারে কিন্তু দিনের জ্ঞান যেন তাদেরকে মতো আদর করে বিনয় করে জ্ঞান যেন তারা সঠিক জ্ঞান অর্জন করতে তারা আগ্রহী হয় বাতিল জ্ঞান থেকে যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারপরে জ্ঞানের কারণে এর যে রিয়াকশানটা সেই রিয়াকশানটা তারা যেন পজিটিভলি সবসময় পজিটিভলি ইতিবাচক ইতিবাচকভাবে প্রকাশ প্রকাশ করেছি একজন ব্যক্তি সম্পর্কে যদি তারা যেমন ভুলটা বাতিলটা তুলে ধরতে চায় তাহলে সম্মানের সাথে সাথেও একটা স্বাভাবিক মানব সুলভ যে শিষ্টাচারিতা সেটা কিন্তু রক্ষা করতে হবে একজন অমুসলিমের সাথে সেটা করতে হবে একজন বেদাত পন্থীর সেটা করতে হবে একজন মুশ্রেক জি তারপরে একে গালি গালাজ করবো সেজ দের কে তোলা কবে দিয়েছেন আজকে আমি যেটা লক্ষ্য করছি যে এইট্রনিক লাইব্রেরি সবার হাতে মাকতাবা ওয়াকফিয়া ওয়েবসাইটেও আছে সবার হাতেও আছে এবং ইন্টারনেট তো জ্ঞানের ভান্ডার ভুল জ্ঞানও আছে সঠিক জ্ঞানও আছে ফলে মানুষ এতসব জ্ঞান হাতে পেয়ে এই কারণে তার মধ্যে যে আত্মভরিত তৈরি হয় তখন সেটা তার রিয়ভ আচরণের মধ্যে প্রকাশ পায় তার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে আলেমদেরকে আন্ডার করে অথবা অন্যদের সাথে কথা বলতে সে একটু ডমকেয়ার অন্যদের সাথে শিষ্টা চাইতে রক্ষা করে না এটা হচ্ছে এলএম অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বৃহৎ চ্যালেঞ্জ আমি মনে করি সবচেয়ে বৃহৎ সমস্যা সিকার অফ নলেজদের এজন্য তাদের এটি নলেজ এক নম্বরে পড়া উচিত একটা শোভা ছিল এটা আগে না পড়লেও চলত কেন সেটা তো আমি একটু ইঙ্গিত করেছি কারণ তখন তার কাছে আর এলএম অর্জন করার সোর্স নাই শাইখের কাছ থেকে শিখবেন শাইখের আচার আচরণ থেকে কিন্তু এখন সে বুঝতে পারতেছে না কোনটা খাবে এর মধ্যে যদি কিছু বিষও থাকে যদি দেখা যায় বিষটা খেতে মজাই লাগে খাইলে কি অবস্থা হবে অথবা ধরলাম বিষ নেই কিন্তু পচা খাবার আছে মজা করে পাকানো হয়েছে মুরগি আছে সেটা খুব ভালো করে পাকানো হয়েছে যেভাবে আজকাল ফাস্টফুডের ক্ষেত্রে শোনা যায় হ্যানিওয়ে তো এই যে এই খাবারগুলো যদি সে ম্যানেজ করতে না পারে এবং কোনটা কখন খাবে এবং কোনটা খাওয়ার লিস্ট থেকে বাদ দেবে বিশেষ করে তার যদি কোনো আমি যেটা বলেছিলাম আগে জ্ঞান নিতে হবে এবং জ্ঞানের আলোকে জ্ঞানটা নিতে হবে জ্ঞানের সাথে তার হবে জ্ঞানীদের সাথে কি হবে তার নিজের সাইফের সাথে কি হবে তার যে জুমালা জুমালা মানে কিন্তু এগুলো উল্লেখ করেছেন এবং আবুজাই তিনি এই জ্ঞান শিক করতে গিয়ে কোন কোন জিনিস তাকে অ্যাভয়েড করতে হবে সেটা তুলে ধরেছেন এবং কোন কোন বিষয়গুলোর উপর তাকে গুরুত্ব দিতে হবে এবং কোন কোন আখলাখ তাকে অর্জন করতে হবে কোন কোন বিষয়গুলো তাকে শিখতে হবে এবং সাহেকদের সাথে কী শিষ্টাচাই সে মেনটেন করবে অন্য আলেমদের সাথে সে কী শিষ্টা চাহিদা মেনটেন করবে এগুলো সব বলেছেন এমনকি তিনি এটাও বলেছেন যে যারা মুখালেফ সে যে সহি আলেম ধারণ করছে তার বিপরীতে যারা মোহালেফ তাদের সাথেও আচরণের কিন্তু একটা সিস্টেম আছে আর স্বাভাবিকভাবে একজন জ্ঞানী শক্তিশালী মতো আছে এই যে একটা তারবিয়ত জ্ঞান শিখার ক্ষেত্রে আমাদের সাহেবদের উচিত এভাবে তার্বিয়াত আমাদের ছাত্ররাও উচিত এই তারা যোগ্য এবং ক্ষেত্রে আমাদের উত্তেজিত হলে চলবে নিজেও সেখানে এবং সেটাকে তিনি বিরোধিতা করেনা যে একতলাফ করোনা এই বিষয়গুলোতে বিশেষ করে যেমন তিনি কারণ আপনি বলছেন আপনার মত শুদ্ধ আমি বলছি আমার মত শুদ্ধ আরেকজন বলবে তার মতো শুদ্ধ এক্সট্রিম পজিশনে চলে গেলে আমাদের সবার সম্পর্ক যেমন মানে ভালো থাকবে না ঠিক তেমনি এর একটা অনিবার্য ফল বা প্রভাব পড়বে সাধারণ জনগণের উপর তারা ভাববে যে ওনাদের গল্পের কথা মনে পড়লো গল্প সেটা হচ্ছে এক লোক মানে আরেক লোকের সাথে ঝগড়া করতেছে নামাজের মধ্যে ছোটখাটো এত কোন মোস্তাহাব নেই যে তুমি এটা করছো না তোমার নামাজ মানে নষ্ট হচ্ছে এসেই তারপরে মানে দেখা গেলো যে হাতে হাতে লাগি পর্যন্ত হয়ে গেল আমরা যারা সিকার অফ নলেজ আছি তাহলে কিন্তু এর ব্যাড এফেক্টটা সবার উপর পড়বে ফলশ্রুতিতে ইসলাম এবং করেছেন কখনো দেখা যায় ঝগড়া লাগিয়ে দেয় বসে এবং ইম্প্রেশনটা খারাপ করে এরা কিন্তু এখন হয়তো আমাকে প্রশ্ন করেছে আমি একরকম বললাম আরেকজনকে বলার পরে মুখীটা আমার কথা আমাকে শোনাই দেবে কথা আলোচনা আবার আজকে এখানে সমাপ্ত রাখতে হচ্ছে সময় আমাদের আর সুযোগ দিচ্ছে না তো আপনার কাছ থেকে আগে দোয়া করি আল্লাহ আপনার দান করুন সময় দর্শক কিন্তু আমরা মোহতারাম ডক্টর মোহাম্মদ মজুরের কাছ থেকে আলোচনা শুনছিলাম বাকি আলোচনা তার কাছ থেকে অন্য কোনো পর্ব নেব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে রাখেন এবং সঠিক রাস্তায় আল্লাহ পথে দাওয়া দেওয়ার সুযোগ দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড ট্রান্সফারের Swift BIC code ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিএসডি